واما مولانا محمد نعبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعو بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسبا آمنت بالله صدق الله العليم العظيم محترم حاضرين রমাজানের পর নতুন করে আবার আমাদের নতুন এক জীবন নিয়ে আমরা আমাদের সময় শুরু করলাম নতুন জীবন এজন্যে আশা করা যায় আলহামদুলিল্লাহ যে আমাদের গুনগুলো পাক সাফ করেই আমরা রমজান শেষ করেছি আলহামদুলিল্লাহ আমরা তো আশাবাদী আজকে হজরতাবিন একজন সাহাবি বিখ্যাত সাহাবি তার একটা ছোট্ট হাদিস তার বড় না তিনি যখন রসুল সাল্লিসাল্লামের দরবারে এসেছেন চীনের না রসুলকে তিনি নিজে বলেন যে আমি দেখলাম একজন লোককে ঘিরে আছে সবাই তিনি যা বলছেন সবাই তা বিশ্বাস করছে মানুষে আমি জিজ্ঞেস করলাম ইনি কি আল্লাহ রসুল সবাই বললেন যে হ্যাঁ তিনি আল্লাহ রসুল আজ জাহরি ইবনে সালাইম রতিহাল বলেন যে আমি প্রথমে গিয়া রসুলকে সালাম করলাম গিয়ে বললাম আলি কালাম ইয়া রসুল আমি কয়েকবার সালাম করার পর রসুল জবাব দিচ্ছেন না কয়েকবার বলার পর রসুল সাল আলী ও আমাকে একটু সংশোধন আমার সালামের মধ্যে সংশোধন যে না এটা সালাম জীবিত ব্যক্তিদেরকে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম বল কিন্তু দেওয়ার ক্ষেত্রে আগে সালাম বলতে হবে আসছি এখানে একটা বড় বিষয় অর্থ একটা হতে পারে আমার গবেষণায় আসছে একটা বিষয় হতে পারে সেটা শুদ্ধ হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা যখন থাকবে তখন অন্য সমস্ত গবেষণাবাদ অন্য সমস্ত মতবাদ এই কথাটাকে আবার কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য ব্যবহার করে কেউ কেউ বলতে যারা মেঝহাব মানি না তারা আমাদের ঐ সমস্ত ভাইরা এই সুন্দর কথাটা সুন্দরভাবে পেশ করে অনেকেই এই কথায় বিভ্রান্ত হয়ে যান যে আসলে ও কথা ঠিক যে আল্লাহ আল্লাহ রসুল থাকতে আমরা কেন ইমামে সাফর আলীকে মানব আল্লাহ আল্লাহ রসুল থাকতে কেন ইমামে মালিককে মানব আল্লাহ আল্লাহ রসুল থাকতে কেন ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলীকে মানব এই একটা কথা ওখান থেকে বের করে নিয়ে আসে কথা তো সত্য আল্লা আল্লাহ রসুল থাকতে অন্য কাউকে কেনই মামান কেনই মামে আবহানি করা মতল্লা আল এর কথাকে মানব রসুলের কথা থাকা সত্ত্বেও এটা তো সত্যি সুন্দর কথা আসলে তো তাই আসলে এই কথাটা বলার পেছনে হয়তো অজ্ঞতার কাজ করে অথবা ইচ্ছাকৃত ফেতনার কাজ করে আমরা ইচ্ছাকৃত ফেদনা কাজ করে এটাকে ধরব না এটা হতে পারে একজন মুসলমান ইচ্ছাকৃত বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা হতে পারে আমরা বলব অজ্ঞতার কারণে এটা বলে এমনটা বলে ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলের কথা মানা বা শোনা এর অর্থ এটা না যে আল্লাহ রসুলের কথাকে অমান্য করে ইমাম আবহানিফার কথা মান যদিও প্রসঙ্গ ভিন্ন দিকে চলে যাচ্ছে তারপরও একটু বিষয়টা ক্লিয়ার হওয়া এখন এটা একটা সমাজের মধ্যে ওই সুন্দর কথা যে আল্লাহ রসুল থাকতে মাঝহাঁ কেন তো আমরা এই বিষয়টার জবাব যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আসলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কে মানার অর্থটা কিম সাল আলী আসাল্লামের কথা বিরক্তি প্রকাশ করার আসলে মসজিদে যখন ঢুকবে দুই এক একটা মাস পড়বে এক মাজাবের বিষয় ভদ্রলোক থেকে আসছেন আমাদের মেহমান যেহেতু মেহমানের মতোই আচরণ পাবে কোনো বিরক্ত প্রকাশ করি অনেক কষ্ট পাবে ইমাম আবানি রহমতুল্লাহ তাকে মানা মানি হচ্ছে তার কথা কখন মানবো আমি এটা একটু পেছনে যেতে হবে মাঝহা কি এই জিনিসটা আগে বুঝতে হবে মাঝহা কি এই জিনিসটা আগে তাইলে আমরা বুঝবো যে ইমামে আবাহিনী রহমতুল্লাহ আলীকে মানার কী আন এবং হাদিসে যদি স্পষ্ট কোনো বক্তব্য থাকে সেখানে সমস্ত দুনিয়ার মানুষ যদি ইমামে আবাহিনী রহমতুল্লাহ আলী হয়ে যায় একজন না দুনিয়ার সমস্ত মানুষ ইমাম আবহানি রহমতুল্লাহ আল এর মতো এত বড় বড় হার সব হাজার হাজার কোটি কোটি মানুষ কিন্তু কোরআন এবং হাদিসে যদি স্পষ্ট বক্তব্য থাকে তাহলে কোরআন এবং হাদিসের বক্তব্যই গ্রহণযোগ্য ইমাম আবহানি রহমতুল্লাহ আলহীদের বক্তব্য গ্রহণযোগ্য নয় যেমন কোরআনে আসছে সুর হা হার আল্লাহ তাল সুর কে হারান আছে সুপার এক্ষেত্রে ইমাম আবহানি পরে আলে এটা বলবেন না সুয়াল হালাল বলবেন এক কোরআন এবং হাদিসে স্পষ্ট বক্তব্য আছে কিন্তু দুই রকম বক্তব্য এক বক্তব্য আর এক বক্তব্যের সাথে সাংঘর্ষ তখন কি হবে আমরা কখন মানব কখনই মানবো আওয়ামতলের কথাটি মানব বা অন্য রকমই মানব কখন মানব যখন দেখব কোরআহ এবং হাদিস স্পষ্ট কোনো বক্তব্য নাই এক দুই নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসে স্পষ্ট বক্তব্য আছে কিন্তু দুই রকম বক্তব্য সাংঘর্ষিক এবং দুটা বক্তব্যই সহিক প্রথম কথা হচ্ছে কোরআন এবং হাদিসে স্পষ্ট বক্তব্য নাই তখন কোরআন এবং হাদিসের একজন বড় পন্ডিতের কাছে আমার উপস্থিত একটা সমাধান আমি চাই কথার কথা এখন মোবাইল ইউজ করি আমরা মোবাইল সম্পর্কে কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য তো নাই তোমার মোবাইল ছিল না এখন আমি সময়ের যিনি ফকি যিনি উপর পাণ্ডিত আছে যাক তার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করবো কখন রিসিভ না করলে আমার জন্য যায় বা কখন আমি একজনকে কতবার কল করতে পারব আমি একজনকে জিজ্ঞেস করব। তখন তিনি সালামের যে আয়াত আছে সালামের উত্তরের যে আয়াত আছে কারো ঘরে প্রবেশ করার যে আদব আছে কোরআনে তিনি তার উপর গবেষণা করে আমাকে একটা মাস আলা দিয়ে দিবেন। তা আমি যে ব্যক্তির কথাটা মানলাম শুনলাম এর অর্থ এটা না আমি কোরআন হাদিসকে বাদ দিয়ে ব্যক্তির কথা শুনলাম আমি কোরআন হাদিসের সমাধান পাই নাই স্পষ্ট দুই কোরআন হাদিস বক্তব্য আছে কিন্তু বক্তব্যটা অস্পষ্ট এই অস্পষ্ট বক্তব্য থেকে মাস আলা বের করার মতো সামর্থ্য আমার নাই যেমন যেমন মেয়েদের ব্যাপারে যখন তারা তালাক প্রাপ্ত হয় নতুন স্বামীর কাছে যে নতুন স্বামী একজনকে গ্রহণ করার জন্যে তার কিছু সময় অপেক্ষা করতে হয় তিন প্রিয় পড়া ক্যালিমের শব্দ আসছে ইয়া তালাক না তিন করো অপেক্ষা করত কি অর্থ তিন কি অর্থ অর্থ করবিত্রতাও আসে অর্থ করটাও আসে এখন আমি কোনটা নেই সে তিন পবিত্র সময় অপেক্ষা করবে না তিন প্রিয়র অপেক্ষা করবে দুইটা দুই রকম তালা আসবে যেমন এক পবিত্র সময়ে তালাক দিয়েছে আগামী তিন পবিত্র সময় পার করে তারপর কাউকে বিয়ে করবে নাকি আগামী তিন অসুস্থতার যে সময় এই তিনটা পার করলেই হবে কোনটা এই ক্ষেত্রে যেহেতু কোরআনের বক্তব্য হাদিসও স্পষ্ট বক্তব্য নাই তখন আমি ইমামে আবু হানিফের কাছে ছুটলাম যে আপনি তো বড় পন্ডিত আপনি আমাকে একটা সমাধান দিয়ে দেন এখানে আমি তরুণের কি অর্থ নি ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলেই দেখলেন ওর শব্দ আছে একটা তিন ফেলে আছে তা পুরো তিন এই তিন শব্দটাকে যদি পুরোপুরি পারফেক্ট রাখতে হয় তাহলে কখনের অর্থ নিতে হবে অসুস্থতাকালীন সময়টা কেন কারণ সে তো পবিত্র সময়ে তালাক দিবে নিয়ম অনুযায়ী পবিত্র সময়ে তালাক দিলে ওই পবিত্র সময়টার যে কয় ঘন্টা রয়ে গেল বা যে কয়দিন রয়ে গেল এটা পরবর্তী তিন পবিত্র সময় মিলে সাড়ে তিন সোয়া তিন হয়ে যায় আর যদি অসুস্থতাকালীন সময়টা গ্রহণ করে তাহলে সামনের পুরোপুরি তিন অসুস্থ সময়কে সে গ্রহণ করে ইদ্যোত পালন করতে পারবে তিনটা ঠিকঠাক ইমাম আবহানিফ রহমতুল্লাহ আলে বলে দিলেন যে একজন নারী তালাক প্রাপ্ত হওয়ার পর সে তিন পিরিয়ড পার করে তারপর দ্বিতীয় স্বামীকে গ্রহণ করতে পারে এটার অর্থকে আমি কোরআনকে ছেড়ে দিলাম এটার অর্থকে আমি রসুলকে ছেড়ে দিলাম না ইমাম আবহানীফা রহমতুল্লাহ আলাইকে যদি কেউ শরিয়ত প্রণেতা মনে করে আমরা মনে করব তার ইমান চলে আমরা আলী হচ্ছেন শরীয়তের ব্যাখ্যাদানকারী শরীয়তের ব্যাখ্যাদানকারী শরীয়ত প্রণেতা নয় এই বিষয়টা একটা বিভ্রান্তিতে ফেলে দেয় অনেক ক্ষেত্রে হানাপি উপর বিশেষ করে আপত্তি আসে যে আমরা অনেক দুর্বল হাদিসের উপর আমল করি স্পষ্ট থাকা সত্ত্বেও যেমন আমরা শুধু তাকবীর এ তহারিমার সময় দুমো হাত উপরে উঠাই সহিজ দ্বারা দুই হাত উঠানো এটা প্রমাণিত ওটাকে অস্বীকার করি না আমরা অমর রানু সহ আর অনেক বড় বড় থেকে এই দুই হাত উঠানোর আমল আছে বর্ণনা আছে কেন ছেড়ে দিলাম বর্ণনা আছে এখন এই দুই সাহাবির মধ্যে আমরা আব্দুল হাদিস কে কেন গ্রহণ করলাম এই জন্যে গ্রহণ করলাম যে সাহাবিদের মধ্যে থেকে বের হতে দেন নাই যা আমি চলে গেলাম তো আমি বেকার হয়ে যাবো এত বড় মানুষ সিনিয়র সাহাবি এখন হাত উঠানু না উঠানুনিয়া আব্দুল্লা অমর রবি বড় সাহাবি হওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই তার বর্ণনাটা শক্তিশালী হওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই কিন্তু দুইজন সাহাবি যখন সামনাসামনি এই দুইজনের মধ্যে আমরা সিনিয়র সাহাবির বর্ণনাটাকে প্রাধান্য দিয়েছি এর অর্থ এটা নয় রসুলের কথাকে ছেড়ে দিয়েছি রসুলের আমলকে ছেড়ে দিয়েছি না রসুলের দুইটা আমল সাংঘর্ষিক আমরা একটাকে কারণ বসত গ্রহণ করেছি ও ভাই এই জন্যে ওই যে শুরুর কথাটা কথা তো বলবেন হচ্ছে রসুল সালি সাল্লাম গোপনে রাতে চলতেন সাহাবিদের খুশ খবর দেখেন আবু বকরেন খুব ধীরে ধীরে আস্তে আস্তে আওয়াজ নিচু আবার যখন অমর অদি আল্লাহ বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন দেখেন যে রসুল পড়তে সে উঁচু আওয়াজ সকালবেলা আল্লাহ রসুল দিও সাহাবিকে আবু বকর কে জিজ্ঞেস করছেন যার সাথে আমার একান্ত কথাবার্তা চলছে আসতে পড়লেও তো তিনি শুনেন আমি তাকে শোনাই কথা তো না কথা সত্য কথার মধ্যে কত ইখলাস কত এখলাস যে কাউকে শোনানো তো আমার জিজ্ঞেস করলেন ওমর তুমি এত উঁচু আওয়াজে কেন পড়তেছিলেন যারা এখনো ঘুমে আছে তাদেরকে জাগাইয়া দিচ্ছিলাম আর কুরাহানের আওয়াজ যতদূর চাই শান তার ততদূর ভাগতে থাকে আমি উঁচু আওয়াজে পুরহান করতেছি যেন শয়তান দূরে যায় না শয়তানকে তাড়াইতেছি কত চমৎকার উদ্দেশ্য সাল আলী ওসাল্লাম দুইজনের কথা শুনে তারপর কি বললেন আবু বকর ইরফান তোমার আওয়াজ একটু উঁচু উঠাবা আর অমরকে বললেন ইরফান তোমারটা একটু নিচে নামাবা কেন তোমাদের উদ্দেশ্য ভালো হলেও কোরআনের সেই মতে কেউ করেন কোরআনের বক্তব্য হচ্ছে যখন নামাজ পড়বা আওয়াজ আওয়াজ খুব উঁচুও হবে না নিচুও হবে না মাঝামাঝি হবে রাতের নামাজ মাঝামাঝি হবে কোরআানের বক্তব্য হচ্ছে এটা আর তোমরা নিজেরা একটা মত তৈরি করেছো এটার মধ্যে বলেছেন না চলবে চলবে না এটা শরীয়ত না হাজার ভালো হোক হাজার নিয়ত থাকুক ভালো উদ্দেশ্য থাকুক বিধাত্মি যেটা শরীয় না রসুল যেটা করেন নাই বলেন নাই কোরআন আমাকে যেই নির্দেশ দেয় নাই আল্লাহ যেটা বলেন নাই সেটা হাজারো সুন্দর কথা হোক তার উদ্দেশ্য সুন্দর হোক সেটা অবশ্যই বর্জনীয় অবশ্যই বর্জনীয় সেটা বিধান রসুল সাল্লাম যাবি সালিম রাজা আমাকে সুদ্রাইয়া দিলেন এই ভুল করলে আমরা অনেকে চোখল যায় কিছু বলি না নতুন আসছে কিছু বলি না কি কিছু বলা যাবে না আমরা যেটা বলি নেই সেটা বলি নাই ভিন্ন কারণে কারণ এটা একটা সারিয়া যখন আসবে মসজিদে দু রসুল উঠে আছেন খুব সময় বসে গেছেন উঠে আসেছেন পড়েনাও দু হানাফি মজাব এটা কেন হয় না এটারও জবাব আছে এটার ভিন্ন শক্তিশালী আরেক জবাবে শক্তিশালী আরেক জবাবে এই আমল রোহিত ক্ষুদায় যখন ইমাম আসবে তখন সব চুপ এটাই হচ্ছে না সারা কিন্তু আমাদের এই ক্ষুদাটা যেহেতু ক্ষুদবার অংশ এটা আমরা ক্ষুদায় যেহেতু আমরা ক্ষুদাটা বুঝি না এই ক্ষুদাটার ব্যাখ্যা চলছে আমাদের মূল ক্ষুদ শুরু হয় না মূল ক্ষুদার শুরু হবে আমাদের আজানের পর যথারীতি কাজীগুলি যেটা করেছে কোনো অন্যায় করেন নাই ভুল করেন না আমাদের দৃষ্টিতে খারাপ লাগছে আমরা আবার আগামী সপ্তাহে এসে এই আঙুল শুরু না করে দেখি তো বলছেন ভুল করেনি এমনটা না করি আর হাজর আল্লাহ আমাকে মাঝখানে আরো কিছু কথা আছে আমি সংক্ষেপ করছি বললেন না প্রথম নসিহা কাউকে গালি দিবানা এটা আমাদের এক খুব বড়ো সমস্যা গালি দেওয়া আর গালি তো আমরা মনে করি জীবজন্তুর নাম নিয়ে গালি বললেই মনে হয় গালি অন্য কোনো শব্দে বললে আর সেটা গালি হয় না কম্বস না লাইট বেঁধ অসভ্য এগুলো গালি না এগুলো ধমকের কথা না এগুলো গালি কাউকে তাচ্ছিল্যের সাথে কোনো শব্দ ইউজ করা কারো সুবিধা ক্ষেত্রে এটাই গালি এইরকম কোনটা ফাঁসে কাউকে হত্যা করা এটা কাফির কাজ মুসলমানের কাজ না একটু খেয়াল করুন যে আগন্তুক তিনি নসিহা চাইছেন রসুলের কাছে রসুলের কাছে বিষয়টা কত গুরুত্বপূর্ণ যে রসুল তাকে আমল ছোট্ট হইলো তাকে তুমি হেলায় খেলায় ছেড়ে দিও করলি আর কি অনেক সময় আমাদের মাথায় উপস্তায় হাঁটতেছি একটা ইটা করে আছে সরাবুখী সরাবনা, কলার চিল্কা পড়ে আছে সরাবুখী সরাবনা না দিদা তোমায় ভুগি যে মানুষ কী বলবে এটা হাত দিয়ে ধরলে অনেকে নোংরা মনে করতে পারে এই চিন্তা অনেক সময় অনেক আঙুল ছেড়ে দিয়ে চলে যায় যতক্ষণ হাঁটি ততক্ষণ অন্তরের মধ্যে একটা তড়ব চলতে থাকে আয় কি করলাম কেউ পরে ব্যথাও বেতলাম এটা হচ্ছে ইমানের বিষয় রসুল বলছেন যে এই রকম ছোট্ট ছোট্ট তোমার সামনে আসতে ছাড়বা কারণ তুমি তো জানো কোন আসছে এক পতিতা এমন কোন অপকর্ম নাই যে করে না তার ঘটনা বুখারিতে চলে আসছে বসুল বলেছেন আগের জমানার কোন মেয়ে কোনো কূপের কাছে পানি খেতে গিয়েছে দেখে একটা কুকুর পাশে তা সহি হাদিস গল্প নয় বানানো গল্প নয় সত্য গল্প হাদিসের গল্প রসুলের বলা বল উপদেশের জন্য রসুল আমাদেরকে বলেছেন একটা কুকুর পানির জন্যে সে জীব মেলে পিপাসায় কাতর দেখাচ্ছে এখন ওই মেয়ের কাছে এমন কোনো ভাবনা নয় যে কুকুরটাকে পানি ওঠা এখন সে ভাবছিল প্রাণীটা কষ্ট পাচ্ছে শেষে তার চামড়ার মৌজা ছিল চামড়ার মৌজা যারা ব্যবহার ব্যবহার করে তারা জানে অসময়ে খোলাটা কত বিরক্তিকর এটা তো একটা সময় আছে নির্দিষ্ট সময়ে খোলে ব্যবহার যারা করে তারা জানে ওই মেয়ে চামড়ার মৌজাটা খোলে তার খুব কষ্ট হয়েছে তা খুব বড়ো কিছু তাও না চামড়ার মৌজাটা খোলে তার দ্বারা পানি ওঠায় কুকুরটাকে খাওয়াইছে করিম সালিয়াস্লাম বলেন আল্লাহ তালার কাছে তার এই আমলটা এত ভালো লেগেছে যে আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত তাকে জন্মত দিয়ে দিচ্ছে ও ভাই এইরকম ছোট আমলগুলো ওই ওইরকম মন নিয়ে মনটাকে ওইরকম ভাবে চিন্তা করো যে আল্লাহ তালা আমার এই আমলটাকে আমার না জাতীয় দিতে পারে রাস্তায় কোন মহিলাদের সরাই দেয়ের ইমানের কথা বড়দের কথা এই ছোট্ট আমল আমলগুলো হচ্ছে আল্লাহ পক্ষ থেকে মেহমান বোঝানোর জন্য বিভিন্ন সময় আমরা এই কথাগুলো বলেছি মেহমান মেহমানের কাজ কি মেহমানের অভ্যাস কি মেহমানের অভ্যাস হচ্ছে যখন মেজবানের কাছে যায় মেজবান যদি তাকে কদর করে সে ওই বাড়িতে আবারও আসে বারবার আসতে চায় খুব ভালো কদর হইলে আপন আত্মীয় স্বজন মা বাবা সহ আসতে চায় এটা তো দুনিয়ার সমস্ত জায়গারই সিস্টেম যেই বাড়িতে আপনার মেহমানের কদর হয় যেই বাড়ি মানুষরা মেহমানকে দেখলে খুশি হয় মেহমান ওই বাড়িতেই যেতে চায় বেড়াতে বারবার আর যারা মেহমান দেখলে মুখ কুচকায় মনে করে শুধু আমরাই অভাবী আবার এর মধ্যে আসছে ঝামেলা রকম যারা মনে করে এইরকম যদি একটু বোঝা যায় যে ওই বাড়িতে মেহমান গেলে বিরক্ত হয় আমার তো মনে হয় না ব্যক্তিত্বমান কোনো মানুষ ওই বাড়িতে আবার যায় এটা হচ্ছে মেহমানের নিয়ম অভ্যাস তো বড়রা বলেন আমলগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা মেহমান এই মেহমানের কদর যদি হয় মেহমানকে যদি আপ্যায়ন করা হয় ভালোভাবে আমি গ্রহণ করা হয় ওই ছোট্ট আমলটা যদি করে নেওয়া এটা হচ্ছে মেহমানের আপনার তাহলে কি হবে আল্লাহ তারা তাকে ওই মেহমান বারবার পাঠাবেন মানে হচ্ছে ওই রকমের তৌফিক তার বারবার শুধু তাই না মেহমান যে তার ভাই ব্রাদার নিয়ে আসে অন্যান্য আমল নিয়ে এসে আসে তৌফিক হয় আজকে এক ধরনের আমল করার তৌফিক হয়েছে কালকে দেখা যাবে ওই ওইরকম আমল করার তৌফিক তো হয়েছে সাথে অন্য আরেকটা আমল করারও তৌফিক হয়েছে কারণ ওই মেহমান তার বন্ধু নিয়ে আসছে এরপর ওই মেহমান বাবা মাকে নিয়ে আসবে বাবা মাকে মানে জোর করবে যে আপনার বাড়িতে আসলে আপনি এত আপ্যায়ন করেন আজকে আমাদের বাড়িতে আপনাকে যেতে হবে আমলের বাড়িতে হচ্ছে জান্নাত মেহমান এই মেজবানকে নিয়ে শুধু জান্নাতে চলে যাবেন সহ কথা এই জন্য রসুল আমলগুলোকে ছোট্ট ছোট্ট না করা। ছোট্ট মনে না কাজগুলোকে ছোট্ট মনে না করা এই ভাগ না করা এটা তো একটা আশ্চর্যের বিষয় যে আমার রবের বিষয় আমি একটা ছোট্ট গুণাও ছাড়তে পারলাম না এটা তো আমরা বলি যে এই লোভটা সামলাতে পারলি না এই দশ টাকা তুই খেয়ে ফেললি এই লোভটা সামলাতে পারলি না তোর কাছে তো আসলে বড় টাকা নিরাপদ না কারণ তুই তো ছোট্ট আল্লাহ তারাও বলতে পারে আমি তো ভাবছি যে ছোট্ট গুণা করতেছি তো আল্লাহ তারা যদি আমাকে এমনটা বলে দেন ওরে বামদা এই ছোট্ট গুণা এটাই তুমি ছাড়তে পারল না এই লোভ সামলাতে পারল না গুণাটা তো মানুষ একটা লোভেই করে মনের লোভ শয়তানের বড়ো রচনা তো আল্লাহ তা যদি বলেন এই ছোট্ট গোনাটাও তুমি ছাড়তে পারলে না তো তোমাকে বড় গোনার জন্য আমি ছাড় কেন এই এইরকম প্রশ্ন যদি আল্লাহর পক্ষ থেকে আসে আমি আপনি তো ঠিকই ভাগ করে ফেলতেছি ছোট গোনা এটা বড় গোনা সমস্যা নাই আল্লাহ তো গোনা করে মাফ করে দেবেন না কামলেরও এই এইরকম চিন্তা করে ছোট্ট ঘুনা করা এটা আসলে ঠিক না আমি আমার নিজের শরীরের ব্যাপারে একটু চিন্তা করি যে আমার গলা কাটলে তো আমি মরে যাবো এটা বড় শাস্তি আঙ্গুল কাটলে তো আমি মরে যাব এই আঙ্গুল কাটলে মরবো না এই চিন্তায় কতদিন কতজন আঙ্গুল কাটছে আমার শরীরে ব্যথা পায় আমার কলপ ব্যথা পায় অথচ শরীর পচে যাবে আমার কলক তো থাকবে যেই কলক জিন্দা থাকা দরকার যেই কলক পবিত্র থাকা দরকার সেটা নুমরা হচ্ছে আমার কোনো খবর নাই কোনো খবর নাই হজরত করিম সাল্লা সাল্লামের ছোট্ট হুশিয়াটা ছোট্ট আমলকে ছোট্ট মনে না করা তিন তোমার ভাইয়ের সাথে কথা বলবা তখন তোমার মুখটা যেন চেহারা অত্যন্ত সুন্দর ছিল যাকে বলা হতো এই উম্মতের ইউসুফ রসুল বলছেন এই উম্মতের ইউসুফ ইউসুফাম যেমন সুন্দর ছিলেন রসুল বলেন আমার অন্যতম ইউসুফ হচ্ছে জরির ইবনী আবদুল্লাহ সুন্দর হাসি সব সময় লেগেছে দেখলি মনে হতো রসুল হাসতেছে এটা শুননা মুখ বেজার করে থাকা মানুষের সাথে কথা বলা মুখ বেজার করে কর সুরে এটা জাহান্নিদের লক্ষণ রসুল বলেছেন আল্লাহ আমিদের পরিচয় দিব তারপর কর্কশ ভাষায় কথা বলে এইরকম মানুষ হচ্ছে জাহান্ন বলেছেন ও ভাই আল্লাহ কাল আমাদেরকে এই বদ আমল থেকে হেফাজত করেন মুসলমান ভাইয়ের সাথে হাসি দিয়ে কথা বলা এটাই বাঁধা মুসলমান ভাইয়ের সাথে হাসি দিয়ে কথা বলা এটা বাধা এটা বাধা আল্লাহ তাহলে আমার আমল নামে আমল রেখে দেবে চার নম্বর হচ্ছে বলেছেন তোমাকে যদি কেউ গালি দেয় অথবা মন্দ বলে তুমি তার এমন গুণ জানো এমন স্বভাবের কথা জানো যেটা তার জন্য দূষণীয় ইচ্ছা করলে তুমিও সেটা ফাঁস করে দিতে পারো সেই পাবে তোমার বলার শাস্তি তুমি পাবা তো তুমি চুপ থাকো তুমি তুমি চুপ থাকো থাকলে কি হবে অন্য হাদিসে আসছে যে ব্যক্তি কোনো ভাইয়ের দোষ গোপন করবে দুনিয়ায় আল্লাহ তালা কেমতের মাঠে তার দোষ গুলোকে গোপন করে দেবেন কত খারাপ মুসলমানের কাজ হতে পারে এটা ভাই আর অসুল বলেছেন অন্য ভাই বদনাম করলেও আমি গোপন করে যাব ইনশাআল্লাহ তারপরে যেন সিহা আমার এই চাদরে যে টানা টানি করবে আমি তাকে জাহান এই আঙুল থেকে আমাদেরকে হেফাজত করুক এটা একটা ব্যাপক সমস্যা ব্যাপক এটা আমরা দেখি মসজিদে আসলে কখন কাপড় উপরে উঠাই আরে ভাই এটা নামাজের ফরজ না এটা পুরুষের এটা নামাজের ফরজ না যে নামাজের মধ্যে আমি কাপড় উপরে উঠাবো অন্য সময় আমার কাপড় নিচে থাকবে এটা ভুল আমি মসজিদে আসলে কি পুরুষ মসজিদের বাইরে গেলে কি আমার পরিচয় অন্য কিছু যদি তা না হয় তো মসজিদে আসলে কেন কাপড় উপরে উঠাই মসজিদের বাইরে কেন আবার যে সেই হয়ে যায় মুসলমানদের জন্য পুরুষের জন্যে বাহ্যিক সুন্না হচ্ছে বাহ্যিক আমল হচ্ছে দাড়ি এটা সব সময় দেখা যায় আর বাহ্যিক গুণা হচ্ছে কাহোর নিচে কাপড় করা আপনি অন্য সমস্ত গুণা আপনি করতেছেন আল্লাহ জানতেছেন আমল নামায় লেখা হইতেছে কিন্তু দুনিয়ার মানুষ সাক্ষী না এই একটা গুণা দুনিয়ার সমস্ত মানুষ আমার সাক্ষী হচ্ছে দাঁড়ি না রাখা সমস্ত মানুষকে আমি সাক্ষী বানাইতেছি সবাই সাক্ষী আমার গুণার সাক্ষী তো দিবে আমার হাত আমার মানু যখন অস্বীকার করবে মুখের মধ্যে মোহর মেরে দিবেন তখন তো হাত পা কাছে সাক্ষী দিবে কিন্তু এই দাঁড়ির সাক্ষী এই টাফুর নিচে কাপড় পরার গুণার সাক্ষী এটা শুধু আমার অঙ্গ প্রত্যঙ্গ দিবে না যারা যারা এই গুনা করতে আমাকে দেখেছে সবাই এই সাক্ষী দিবে আল্লাহর কাছে ও ভাই আল্লাহ তালা আমাদেরকে গুনান থেকে হেফাজত করুন ভাই এটা সবাই একটু খেয়াল রাখেন যে টাকনুর উপরে কাপড় উঠানো এটা রসুলের সুন্না এটা মুসলমান পুরুষের জন্য ওই সুননা না এটা রসুলের তরিকা পদ্ধতি এটা কিন্তু ফরজ এটা করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দে যে নসিহাগুলা রসুল করেছেন এই নসিহাগুলোর উপর আমল করার তৌফিক দে দুইটা কথা এক তো নিজের জন্য আবার দোয়া চাই শরীর অসুস্থ রমজান থেকে দেখছেন যারা আসলে এখনও সুস্থ হই নাই আল্লা তালা যেন আমাকে সুস্থ করে দেন অনেকে দোয়া চেয়েছেন এক ভাই তার ছোট্ট বাচ্চার জন্য দোয়া চেয়েছেন অপারেশন হবে আমরা সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে মেহমান আসছেন তিনি আসলে বাংলাদেশে আসছেন আমাদের আপনজন আপন জেদ্দায় থাকেন জেদ্দার মানুষ অরিজিনালি জেদ্দার বাংলাদেশে কিছু কাজ করতে আসছেন একটা মুশিদ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ হবে এখানে জমা পড়ার শখ হয়েছে আসছেন আমরা তাকে সাধুবাদ জানাই মুবারক জানাই আলহামদুলিল্লাহ মুহান আরবহ বলে আরব আলহামদুলিল্লাহ فإن نبينا صلى الله عليه وسلم يقول هكذا أحب العرب لسلاسة فإنك عربي والقرآن عربي ولسان جنة عرب فإنا نحبكم فإنكم من ابناء العرب نحن مسؤولون جدا لقدومكم الميمون في بلادنا من لديش الحمد لله ونرجو منكم ونتمنى منكم قدومكم الميمون مرورا بعد مرار مرارا بعد مرار إن شاء الله تعالى والله يوفقنا ويفقكم ندوى الله سبحانه وتعالى أن يتقبل جميع صالح أعمالنا وخصوصا صالح الزيوفنا الحمد لله ويبارك في حياتكم ويبارك في أعمالكم وعموالكم ان شاء الله تعالى فإن تنفق في سبيل الله في تعمير بيت الله والمدارس الدينية يوفقنا الله اللهم وفقنا لما تحب وترضى من الفعل والعمل والنية وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعنا